হমত আলহামদুলিল্লা সলাতাম রসুলিল্লাহ আল্লাহ মুসল্লি আলা মোহাম্মদ ওয়া আলহি ওয় সাহবিহি সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা চোদ্দোশো চল্লিশ সনের পবিত্র শাহরুমাদানে তফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে এখলাসের সাথে এবং সন্ন্যার অনুসরণে সিয়ামের কেয়ামের সকল এবাদত সঠিকভাবে পালন করার পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বালা আলমিন সম্মানিত বায়ু বোনেরা আমরা ইতিপূর্বে পবিত্র শাহরুরমাদান উপলক্ষে আটটি পর্বের আলোচনা আমরা তাফসিরুল খান পক্ষ থেকে করেছি আজকের এই পর্বে আমাদের নবম পর্বের আলোচনা হবে ইনশাল্লাহ আজকের আলোচনার বিষয় আপনাদের সকলের পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হলো সলাত উত্তারাবিহ এবং সলাত উত্তাহুত এই দুটি সলাত, একই সলাৎ একই সলাতের দুটি নাম এই বিষয়ে আমরা দলিল ভিত্তিক আজকের এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লা রসুল সাল আল্হাসাল্লাম সলাতুল আশার পথ থেকে সলাতুল ফজর পর্যন্ত এই মধ্যখানে যে সলাদগুলো আদায় করতেন এই সলাতগুলোর অনেকগুলো নাম হাদিসে বর্ণিত হয়েছে এই সলাদগুলোর নাম কেয়ামিল এই সলাদগুলোর নাম সলাতুল্লাঈ কেয়াম রমাদান সলাতুত্তা রাবি সলাত উত্তাহজুত এইগুলো সবগুলোই এই একই সলাতের বিভিন্ন নাম এই ব্যাপারে আমরা নবী সাল্লা কিছু হাদিস যদি লক্ষ্য করি আমরা দেখব আসলে দুটি আলাদা নয় যুগে যুগে সকল মহাদ্দরাম এই ব্যাপারে একমতেই ছিলেন যে এই দুটি সলাৎ একই সলাৎ কিন্তু ইদানিং আমরা কোন কোনো সম্মানিত ভাইকে বলতে শুনি যে তারাবি সলাৎ আলাদা তাহাজুদ আলাদা দুটি আলাদা নামাজ আমরা দলিলগুলো দেখব যে আসলে এই দুটি সলাদ কি আলাদা নাকি দুটি একই সলাৎ প্রথম কথা হলো যে এই দুটি সলাৎ একই সলাাত সলাতে তারাবি এবং সলাত্তাহাজুদ এটার দলিল হলো মহাদেসেনেক রাম একই হাদিসগুলো কিতাবত তাহাজুদেও বর্ণনা করেছেন এবং কিতাব ও সলাতে তারাবি অধ্যয়েও বর্ণনা করেছেন যেমন আমরা সহি আল বুখারি থেকে দেখব শহীদ আল বুখারির এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সোহিয়াল বখারী দ্বিতীয় খণ্ড সহিয়াল বখারির দ্বিতীয় খণ্ডে রয়েছে কিতাবত্তাহাজুত কিতাবত্তাহাজুত এই দ্বিতীয় খণ্ডে আপনারা পাবেন এটি রয়েছে ২৯৭ সাতানব্বই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিয়াল বখারী এখানে আমরা দেখব যে এই সহিয়াল বখারির সাতশত নম্বর অনুচ্ছেদ তিনশত পৃষ্ঠা এখানে এই হাদিসটি এসেছে যে আবু আবু সালামা বিন আবদুর রহমান রাহমা উল্লাহ তিনি একজন তা আই তিনি আম্মা জানা আসারদি আল্লাহ তাল্লাহাকে জিজ্ঞাসা করেন কাইফা কান আত সলাত রাসুল্লা রাসুলিল্লাহ সাল্লু আলহিম ফি রমাদান তিনি জানতে চেয়েছেন যে রমাদান মাসে রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম রাত্রিবেলায় কীভাবে সলাত আদায় করতেন অর্থাৎ তিনি জানতে চেয়েছেন সলাতি বা রাত্রিকালীন সলাৎ সম্পর্কে আম্মাজান উত্তরে বলেছেন মাকান আর রসুল্লাহি সাল আলী সাল্লামান ওয়ালাফি গাইঈরহি আলা এহদা আসলাত রা কাতন যের রাসুল্লাহ সাল্লি ইসালাম রমাদানে গাই রমাদানে সবসময় নবী সাল্লি ইসলাম এগারো রাকাত সোলাতেই আদায় করতেন তো এখানে আম্মাজান বলতে চেয়েছেন যে তুমি রমাদানে আলাদা করে জিজ্ঞাসা করছো কেন রমাদানে তো নবী সাল্লি আসালাম আলাদা কোনো সলাদ আদায় করতেন না যেই সলাটটা রাসুল্লি সালাম অন্যান্য এগারো মাস আদায় করতেন ওইটাই রমাদান মাসেও নবী সাল্লাহি সাল্লাম আদায় করতেন তবে পার্থক্য এতটুকু যে অন্য সময়ে যেই এগারো রাকাত আদায় করতেন এটা তেলাওয়াত যতটুকু হতো রমাদানের এগারো রাকাতে তেলাওয়াতটা হইতো অনেক দীর্ঘ এজন্যই আম্মাদান সাথে সাথে বলছেন ইউসাল্লি আরবান ফালাতহিনা যে নবী সাল্লাহ সাল্লাম চার রাখ আদায় করতেন তোমরা এর সৌন্দর্য সম্পর্কে এর দীর্ঘতা সম্পর্কে কত লম্বা কত সুন্দর নবী সাল্লা সাল্লাম আদায় করতেন সেটা আমাকে জিজ্ঞাসা করিও না অর্থাৎ রমাদানের কে আমল্লা এটা এটা সময়ের থেকে এটা দীর্ঘ হইত এই হাদিসটি আমরা দেখলাম এখানে আসছে কিতাবত্তাহাজুত তাহলে কিতাবাহাজুদের ভিতরে রমাদান গায়ের রমাদানের এই সলাতের কথা আসছে তাহলে এখানে ওই সাহাবি স্পষ্টই প্রশ্ন করেছেন কাইফাকান সলাত রসুল্লাহি সাল্লাম ফি রমাদান রমাদানে স্পষ্ট করে রমাদান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এই একই হাদিস আবার ইমাম বখারি রহমাউল্লাহ সোহিয়াল বখারির তৃতীয় খণ্ড এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এর দুশত পৃষ্ঠা এখানে হাদিস নম্বর এক হাজার এখানে উল্লেখ করেছেন ইমাম বখারি রহমাউল্লাহ কিতাব সলাৎ সোলাত তার অধ্যায়ও এই একই হাদিসটি যে হাদিসটি আবু সালামা বিন আব্দ রহমান রহমাউল্লাহ মাদান আয়সার কাছে জানতে চেয়েছেন কাইপা কান সসুল্লাহি সাল্লাম ফি রহমাদান এই একই হাদিসটি কিতাব তাহার এসেছে আবার কিতাব সলাতে তার আবির এটাকে কখনো আলাদা করেন নাই এই দুটি একই সলাত হিসেবে দুই জায়গায় এনেছে। আচ্ছা দুই নম্বর আমরা দেখবো রাসুল্লাহ সাল্লি সালাম একই রাত্রে তার আবিও পড়েছেন তাহার যুদও পড়েছেন এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি অর্থাৎ নবী সালাম একই রাত্রে দুইবার সলাত আদায় করছেন একবার তারা বিপরছেন আসার পরে তারপরে ঘুমেই গেছেন আবার উঠছেন আবার তাহাজুত পড়ছেন এই ধরনের কোনো চলায়াত এই ধরনের কোনো চলাতের বর্ণনা কোনো হাদিসেই ব্যাপারে একটা হাদিস যদি লক্ষ্য আমরা এটা সহজেই বুঝতে এবং আমাদের বাংলাদেশ থেকে এখন আমাদের সামনে বাংলা করে আমাদের সামনে দিয়েছে এটা আমরা এখান থেকে হাদিসগুরু দেখলে আমরা সহজে যে বুঝতে পারব এখানে আমরা প্রথমে সহিয়াল বহারির দ্বিতীয় খণ্ডের তিনশত এক নম্বর পৃষ্ঠায় আমরা ওই হাদিসটা দেখব যে হাদিসটাতে বর্ণনা এসেছে যারা সলুল্লাহ সাল্লাসাল্লাম তিন দিন জামাতে আদায় করেছিলেন তো তিন দিন জামাতে আদায় করেছেন যে বর্ণনাটা হাদিসে এসেছে হাদিস নম্বর এক হাজার এখানে আমার জান আয়সা বলছেন পরবর্তী দিন আবার নবী সালাম সালাদ আদায় করতেছিলেন বা কাসুরার নাজ মানুষ অনেক বেড়ে গেল্মিল আবির রা তৃতীয় অথবা চতুর্থ রাত্রে আরো অনেক লোকের সমাগম হলো খবর আছে তবে ইল্লা খাসি তো আন্তরাদা আলাই তবে আমার আশঙ্কা হচ্ছিল যে আমি যদি এটা গুরুত্ব দিয়ে আদায় করি তাহলে হয়তো আল্লাহ রবাহ এটাকে করে দিবেন এরপরে ইমাম বখারি রহমা এই আদেশের শেষেই বলছেন ওয়াধাফি রান্না সাল্লাম যেই তিন দিন সলাৎ আদায় করেছেন এই তিন দিন সলাদগুলো তিনি রমাদান মাসেই আদায় করেছেন তাহলে এখন যে নবী সাল্লাম এই তিন দিন সলাৎ আদায় করলেন এখানে তো দুইবার সলাত আদায়ের কোনো বর্ণনা আসে নাই যে একবার নবী সাল্লা প্রথম রাত্রে আদায় করছেন আবার শেষ রাত্রে এসে আদায় করছেন সাহাবিরা কোনটার সাথে অংশগ্রহণ কি প্রথম রাত্রির সলাতের সাথে নাকি নবী শেষ রাত্রির সলাতের সাথে এরকম কোনো বর্ণনাও আসে নেই অর্থাৎ এই হাদিসে স্পষ্ট বোঝা যায় রসুল্লা সাল্লা সাল্লাম একবারেই সলাত আদায় করছেন সেটা দুইবার করেন নাই এটা আরো স্পষ্ট করা হয়েছে সোহিয়াল বুখারির তৃতীয় খণ্ডের এই হাদিসটি যদি আমরা দেখি এখানে দেখব আরো স্পষ্ট করা হয়েছে এক হাজার আটশত পঁচাশি খারাজা লাইলাইল রাসুল্লাহ সাল্লা মধ্যরাত্রিতে এখানে দেখবেন আপনি অনুবাদের মধ্যে আপনারা সকলেই দেখতে পাবেন রাসুল্লাহাম গভীর রাতে বের হয়ে মসজিদে সোলা তাদের করেছেন তাহলে সাহাবাহিকেরাম যে তিন দিন চলাতে জামাতে অংশগ্রহণ করেছেন এই তিন দিন গভীর রাত্রিতে নবী সাল্লাহ ইসলাম শুরু করেছেন আর শেষ করেছেন সাহারির আগে ফজরের আগমুহে তাহলে এই যে তিন দিন এই তিন দিনের সলাত কি চলাত তারাবি নাকি চলাত যদি আমরা বলি যে এটা চলাতি তো তাহলে এটা তো নবী সাল্লাহ ইসলাম শুরুই করেছেন মধ্যরাত্রিতে আর শেষ করেছেন ফজরের আগে তাহলে তাহাজুত কখন পড়ছেন আর যদি বলি না এটা সোলাত তাহলে নবী সাল্লাহিসালাম সোলাত কখন পড়লেন তাহলে সোলাত জামাত একদিনও হয়নি যে তিন দিন জামাত হয়েছে তিন দিন তাহাজুদের জামাত হয়েছে অর্থাৎ এই হাদিসগুলোর দেখলে আমরা সহজে বুঝতে পারি যে এখানে স্পষ্ট করে করে দেওয়া হয়েছে রসুল্লা সাল্লা ইসালাম একবারেই সোলাদ আদায় করতেন সেটাই ছিল সলাতুত্তারাবি সেটাই ছিল সোলাত এই ব্যাপারে এই ভারতীয় উপমহাদেশের অন্যতম আলেম আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি তিনি জামায়াতির মিজির সরা আল আরব সাজি এটার প্রথম খন্ডের একশত পৃষ্ঠায় তিনি লিখেছেন আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ বলেন এখানে স্পষ্ট যে নবী সাল্লাহ আলহিসাল্লাম যে তিন দিন সলাদ আদায় করেছেন এটা রমাদানে কারণ যে প্রশ্নকারী সে রামাদান সম্পর্কে প্রশ্ন করেছে অর্থাৎ এই সলাদগুলোর অবস্থা নবী সাল্লাহসাল্লাম রমাদানে আদায় করেছেন এটি বোঝা যায় এরপর আমরা দেখি যে রাসুলুল্লা সাল্লাস্লাম তৃতীয় দিন যে সলাত আদায় করেছেন সেই সলারটা সাহারির সময় পর্যন্ত তিনি দীর্ঘ করেছিলেন যাতে সাহাবাহাম সাহারি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করছিলেন এই জন্য সোনান মধ্যে এসেছে আমরা এত দেরি হয়ে গেল নবী সাল্লা ইসলামের সাথে দাঁড়াইতে দাঁড়াইতে যে আমাদের মনে হচ্ছিল যে আমাদের সাহারি খাওয়া আজকে ছুটে যাবে তাহলে নবী সাল্লাহ ইসলাম যে তারাবি বা তাহাজ্য যেটাই আদায় করেছেন এটি একেবারে সাহারি পর্যন্ত ফজর পর্যন্ত আদায় করেছিলেন পাঁচ নম্বরে আমরা দেখব যে সাহাবাই কালামের যুগেও তারাবি এবং তাহাজুতকে তারা একই সলাত হিসেবে গণ্য করতেন যেমন সহিবী খোজাইমা চতুর্থ খণ্ডের একশো ছিয়াশি পৃষ্ঠা মোয়াত্তাইমা মালিকের প্রথম খণ্ডের একশো পৃষ্ঠার হাদিসে এসেছে ওমর রাদি আল্লাহন এগারো টাকা তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন যে হাদিসের মধ্যে এসেছে ওই হাদিসটার শেষে এসেছে कैरा लम्बा हवर कारण लाठिर ऊपरे बरकर दाड़ित चलाते समय हवर उपक्रम हमें चला शेष कर चले आसत यह देखिए सहबाइक नाम जुगे मरदे लतनर जुगेमील ए तारी एके बारे सहारी पर्यत দীর্ঘ হইত অর্থাৎ একবারই তারা আদায় করতেন দুইবার একবার তার আবি একবার তাহত এরকম দুইবার কোন সাল আদায় করেন নাই ৬ নম্বর আমরা দেখব সোহি মুসলিমের হাদিস হাদিস নম্বর এক এখানে সাতশো আঠারো এখানে স্পষ্ট করেছেন কানিউ সাল আলাইলাল্মাজন বলতেছেন রাসুল্লাহ সাল্লাম এশা থেকে সলাতুল এশা থেকে শুরু করে সলাতুল ফজর পর্যন্ত এর মাঝখানে রাসুল্লাহ সালাম শুধুমাত্র এগারো রাকাত সলাত আদায় করতেন তাহলে এখানে আম্মাজান আরও স্পষ্ট করে দিয়েছেন যে একবারে আদায় করেছেন দুইবার নয় সাত নম্বর সহি আল বখারিতে যেখানে তারাবের জামাত চালু হওয়া সংক্রান্ত আদিস এসেছে সেখানে উমর রদিয়াল্লাহানু বলেন জোয়াল্লা ইয়ানা আনহা আফদাল্লা যে সকল লোকেরা গুমানোর এটা থেকে উত্তম হলো যে সলাত তারাবি তারা শেষ রাত্রিতে আদায় করা এটা হলো উত্তম কিন্তু লোকেরা এটা প্রথম রাত্রিতে আদায় করে কিন্তু প্রথম রাত্রির থেকে অমর ইতন বললেন যে এটা কেউ রাত্রিতে আদায় করা এই এটাই হলো উত্তম আর যেটা বলবো যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তিনি একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি ওলামাদা ওবন্দের একজন অন্যতম আলেম তিনি ফয়জুল বারি বহারির ব্যাখ্যা এটা দ্বিতীয় খন্ডের চারশত পৃষ্ঠায় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিলকা সলাতন তারাবি এবং তাহযুদ এক সলাত ইদাত তারিদাহ দুইটা একই সলাত এই ব্যাপারে হানাপি সাহাপি মালিকি হাম্বলি কারোর মধ্যে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই সকল মহাদ্দ সিনের সবার ঐক্যমতেই তারাবি এবং সলাত একই রাত্রির বিভিন্ন অংশে আদায়ের কারণে বিভিন্ন নামে নামকরণ করা হয় এটাকে সলাাদ লাইল নামকরণ করা হয় লাইল নামকরণ করা হয় কেয়ামের রমাদান বলা হয় এই সবগুলো বলতে এই সলাদগুলোকে বোঝানো হয় আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে পবিত্র সাহরমাদানে বেশি বেশি কেয়ামাইল করা রাত্রিবেলায় বেশি বেশি সলাদ আদায় করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুমুল্লাহি